আসসালামু আলাইকুম আরহামাক আলহামদুলিল্লাহ ওসলাতীয় দর্শক শ্রোতা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসুল আকরমের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে এ অংশ থাকবে যখন রসুল আকরমসালাহ আলী ইসলাম মদিনায় আপনার স্থিতিশীল হয়ে গেলেন আপনার সেই বড়ো যুদ্ধ থেকে আসার পর যেই যুদ্ধ ছিল আপনার তাবুক যুদ্ধ সেই যুদ্ধ থেকে যখন তিনি ফিরে এসে মদিনাতে স্থিতিশীল হয়ে গেলেন তখন অনেক বংশ তারা মদিনাতে আসলো তাদের ইসলাম ঘোষণা করার জন্য কারণ যখন রোমানরা ভয় পেয়ে গেছে তখন ওই গোত্রগুলার লোকেরাও ভয় পেয়ে গেছে যার এদের সাথে মানে যুদ্ধ করে আর টিগা যাবে না এই কারণে সবাই নিজের ইসলাম ঘোষণা দেওয়ার জন্য এসেছে বিশেষ করে আপনার নবম হিজরি সনের শেষ দিকে আরেকটি ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে উম্মে কুলসুম রসুল আকরামসলামের মেয়ে তিনি মৃত্যুবরণ করেন এবং এর মধ্যে আবার একজন বড় নেতা খারাপ সেও মৃত্যুবরণ করে সে হচ্ছে মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইমনে উবৈ ইবনে সরুল আল্লাহ তাকে লাঞ্ছিত করুক সেও আপনার এই সনের মধ্যে মানে নবম হিজরি সনের শেষের দিকে মৃত্যুবরণ করে এবং এমনি ভাবে জিল কাদা নবমিজর সনের জিল কাদার শেষের দিকে রসুল আকরমস ইসলাম আবু বরকে পাঠিয়েছেন আপনার হজের আমিল হিসেবে हाँ ये रसुल आकलम हज पर चले आदाय करते हजर मध्य जान मुसलमान अबू बक्कर कैकटी अर्डर कर घोषणार कैकटी घोषणा करजर एलक्र घोषणा दीबें से घोषणा मध्य कैयी शनिए दीची एक लाइअन आदह मुशिक जो ए बस ত্বক কখনো আর উলঙ্গ হয়ে করা যাবে না কারণ কাপেররা উলঙ্গ হয়ে তক করতো এবং তৃতীয় নম্বর হচ্ছে লাইয় হরুলা মোমিন যে মমিন ছাড়া কখনো কেউ জানাতে যাবে না এই ঘোষণা দেওয়ার জন্য বলেছেন হজ মৌসুমের মধ্যে घटना घटे इब्राहिम रसुल आकम्मार इिम जेटा मारियर घर थे जन्म 1 मृत्युबरण 1 बच्चर 4 मैं রসুল আকরম সাল্লাহ আলী ইসলাম তার কাছে গেলেন এবং গিয়ে তখন তার চোখ দিয়ে পানি ঝরছিল রসইল আকরমসাল বললেন ইন্না ইব্রাহিম যে ইব্রাহিমের সামার ছেলে ওয়া ইনবু মাতা বলে যে সে দুধ খাওয়ার অবস্থায় মৃত্যুবরণ করে যে তখন এখনও দুধ খাওয়ার বয়স দুধ খাওয়ার বয়সে ইন্তেকাল করে ওয়া ইন্নালহাদি ওই নেই তুক মিলা নিয়ে রদ আফিল যে যে তার জন্য দুটি মহিলা রয়েছে যে তারা জান্নাতের মধ্যে তার कोर्स शेष कर कारण एक जन बाध पान कर रसुल आरकम জান্নাতের মধ্যে তাদের দুধ পানের যে সময়টুকু সেটা শেষ করে দিবে। ইব্রাহিমকে দাফন করা হয় বাকি এলাকাতে এবং ইব্রাহিম যখন মৃত্যুবরণ করে তখন কিন্তু আপনার সূর্যগ্রহণ হয়ে যায় তখন মানুষ বলতে থাকে ইন্নমান কাসরাতলিমন্ত ইব্রাহিম যে সূর্য গ্রহণ হয়েছে ইব্রাহিমের মৃত্যুর কারণে কারণ আরবদের মধ্যে এই চিন্তা ছিল যে কোনো বড় কেউ মরে গেলে অথবা জন্ম নিলে সূর্যগ্রহণ হয় তখন রাসুল আকরম সাহা সেটাকে আপনার সেই বিশ্বাসকে পাটনের জন্য একটি কথা চমৎকার সূর্য এবং চন্দ্রগ্রহণ হয় এটা কিন্তু আসলে আল্লাহ নিদর্শন একটি নিদর্শন কখনো সেই সূর্য চন্দ্রগ্রহণ হয় না মৃত্যুর কারণে অথবা তার হ্যাঁ জীবন জীবনের কারণে জন্মগ্রহণের কারণে এই কারণে তো से दुआ कर देम हाँ दशम हिज्री सन जिलकाल मासे मानस के अनुमति दे मानुषे घोषणा देखने যে রসুল আকরমসা ইসলাম হজ করতে যাবেন এই বছরে কারণ হজ ফরজ হয়ে আগের বছর হজ ফরজ হয়েছে যদিও রসুল জাননি কিন্তু দশম হিজড়িতে জিলকত মাসেই ঘোষণা হয়ে গেছে যে রসুল আকরমস ইসলাম এই বছর হজ করবেন তখন মোদিনাতে বিশাল সংখ্যক মানুষ একত্রিত হয় প্রত্যেকের ইচ্ছা যে রসুল আকরমসাল ইসলামের সাথে রসুল অনুসরণ করবে হজ করার ক্ষেত্রে হজরত জাভের উদ্দ বলেন যে ফালাম ইয়াকা আহাদ আলাহিয়া ইল্লা কাদিম যে যে আসতে সক্ষম এমন কেউ বাকি থাকেননি সবাই এসে পৌঁছে গেছেন মদিনাত্রী এই হজকে আপনার হজ বিদায় বলা হয় কারণের মধ্যে মানুষদেরকে বিদায় দিয়েছেন এবং এরপরে কোন তিনি হজ করেননি রসুল আকরস্লাহ আলী ইসলামের সাথে এই হজের মধ্যে এই বরকতময় হজের মধ্যে এক লক্ষের বেশি মানুষ উপস্থিত ছিলেন যে চতুর্দিক থেকে মুসলমানরা এসেছেন এবং রসুল মধ্যে তার নয় জন স্ত্রীকে নিয়ে হজে বের হয়েছেন তখন তার নয় জন স্ত্রী ছিল আপনার এগারো জন ছিল তার মধ্যে দুইজন তো মৃত্যুবরণ করেছে ইতিপূর্বে হ্যাঁ সুতরাং এই দুইজন বাদ দিলে নয় জন থাকে হজরত জায়নাব আলহিল আলিয়া এবং হজরত খালিজা দুজন মৃত্যুবরণ করেন তো এইভাবেই আপনার সবাইকে নিয়ে এক লাখের বেশি মানুষ এবং স্ত্রীদেরকে নিয়ে রসুল হজে বের হন তিনি এরামের জন্য গোসল করলেন তারপর তিনি হজরত আসর তাকে সুগন্ধি লাগিয়ে দেন তারপর তিনি এহরামের কাপড় পরেন হম জিল মধ্যে আরেকটি ঘোষণা ঘটে যায় যে আসমা বিনতিমঈ আবুকর দিল স্ত্রী তার একটি সন্তান হয় যার যেই সন্তানের নাম ছিল মোহাম্মদ করে নেন এবং তিনি যেন সেই একটা কাপড় ব্যবহার করে তারপর এহারাম বেঁধে ফেলেন এটার অর্ডার করেছিলেন তারপর রসুল আকরমসা তার বিয়ে পড়তে শুরু করেন এবং তার সাথের লোকরাও তার বিয়ে পড়তে শুরু করল এবং জিবরিল আলী ইসলাত ইসলাম রসুল আকরমসা কাছে এসে বললেন আদেশ করলেন যে সাবিদেরকে যেন তিনি আদেশ করেন যেন তারা উচ্চস্বরে তাল পড়েন এটা আদেশ করলেন রসুল আকরম কেরান হজ করেছিলেন যখন তিনি পৌঁছালেন সারিফ নামক এলাকাতে তখন হজরত্রাপ শুরু হয়ে যায় বললেন যে তুমি সব কাজ করতে পারবে কিন্তু তো আপ করতে পারবে না এটা আরেকটি ছোটখাটো অঘটন এটা আপনার মহিলাদের হয়েই থাকে রসুল আকরম সালাম যখন মুকাতে পৌঁছলেন সেই দিন ছিল আপনার সোমবার না সেই দিন ছিল আপনার রবিবার রবিবার আপনার বিশেষ করে জিল কেকদার চার দিন তখন বাকি আছে চার রাত বাকি আছে। হম আহ চার রাত চলে গেছে চার শেষ হয় চতুর্থ দিন জিল কাদের চতুর্থ দিন তিনি পৌঁছান মক্কাতে রসুল আকরামসল্লাহ আল ইসলাম তাহলে চার তারিখ জিল পৌঁছে যান এবং তিনি মসজিদে হারামের মধ্যে প্রবেশ করেন আপনার সেই রবিবারই আপনার চারদের সময়ে যখন সূর্য একটু উপরে উঠে গেছে মানে জোহরের আখ্যানেকে সময়ের মধ্যে তিনি আপনার মক্কাতে মসজিদে হরামের মধ্যে প্রবেশ করেন রসুল আকরাম সাল্লাহ ইসলাম যখন মসজিদ হারামেন প্রবেশ করেন তিনি তখন আব্দে মোনাব গেট দিয়ে প্রবেশ করেন যেটা হচ্ছে বনুসাহা গেটু যেটাকে বলা হয় বর্তমানে সেটাকে বাবুস সালাম বলা হয় অতপা তিনি উমরা আদায় করেছেন যখন রসুল আকরুল ইসলাম উমরা শেষ করলেন তখন তিনি মোক্কার পূর্ব সাইড আপ্তাহ নামক এলাকার মধ্যে তিনি অবতরণ করেন যখন এরপরে সেখানে অবতরণ করতেছিলেন যখন আপনার আট ই জিলহাজ দিন আসে যেটার দিনকে ইউদ্ বলা তখন রসুল আকরমাম মিনার দিকে রওনা করলেন রসুল আকরম সাল্লাম মিনায় গিয়ে জুহর আসরের নামাজ আদায় করেন মাগরিবের নামাজ আদায় করেন এসান নামাজ আদায় করেন সেই দিন ছিল বৃহস্পতিবার এবং আটি জিলহাজ এবং ফজলের নামাজ আদায় করেন জুমার দিনে যেটা ছিল নয়েজিল হাজ পরবর্তী অংশ পরবর্তীতে বলছি এখানে এ পর্ব শেষ করতে যাচ্ছি ওয়াসাল্লাহ মাহমদ ওয়ালা ওসহবিহি আজমাইন